একবার দাঁড়াও বন্ধু যদি আবি করতাম পারি ফাঁস একবার দাঁড়াও বন্ধু যদি করতাম পারি ফাঁস ফাঁস করার পর দেখবায় বন্ধু টেলি বাস ফাশ করার পর দেখবাই বন্ধু কেমনে টেলি বাস একবার দাঁড়াও বন্ধু যদি আবি করতাম পারি ফাঁস একবার দাঁড়াও বন্ধু যদি আবি করতাম পারি ফাঁস इलेक्शन आगे तुम खाओ इलेक्शन आगे जामी धर्म तुम्हाराओ तुम्हार जेठा जाने सा भाई तुम खाओ पास करार पर खा भाई मु तुम्हारे घास পাশ করার পর খাবাই মু তোমায় কানে গাছ একবার দাঁড়াও বন্ধু যদি আমি পারি পাশ একবার বন্ধু যদি আমি পারি করার বন্ধু দেখবাইলি বাস পাশ করার পরে দেখবাই বন্ধু কেমনে টেলি বাস একবার দাঁড়াও বন্ধু যদি আমি করতাম পারি পাশ একবার দাঁড়াও বন্ধু যদি আমি করতাম পারি পাশ আগে বাড়ি সালাম দিম আত্মিলাহিমি বন্ধু তোমার বুট দামি আগে বারি সালাম দিম আত্মিলাহিম আমি বুক মিলাইয়া কৈমু বন্ধু তোমার বুট খুব দামি ফাঁস করার পর বন্ধু তোমায় বানাই মু ফাস করার পর বন্ধু তোমায় বানাই মোমোর দাস একবার দাঁড়াও বন্ধু যদি আমি করতাম পারি ফাস, একবার দাঁড়াও বন্ধু যদি আমি করতাম পারি ফাস। ফাস করার পর দেখবাই বন্ধু বাস। ফাস করার পরে দেখবাই বন্ধু সেমনে বাস, একবার দাঁড়াও বন্ধু যদি আমি করতাম পারি ফাস, একবার দাঁড়াও বন্ধু যদি আমি করতাম পারি ফাস। জনগণ জনগণর সামনে গিয়া মাথা করমুন নতঐবার ভান করি মুখ কথা কই ফাশ করিয়া এলাকায় ভাই সৃষ্টি করম ত্রাস फाश को रिया भाई एक बार दंधु जदिम्मी करी पास एक बार दाड़ बंधु जदिमी करतम परिप पास करार पर देख बंधुम टेली बाश। পাশ করার পরে দেখবাই বন্ধু দাঁড়াও বন্ধু যদি দাঁড়াও যদি আমি করতাম পারি বন্ধু, যদি আমি ও পারি ডট কম